শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিকে নায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন আকিদা এবং দিনের পথে চলতে গেলে যে মসিবতগুলো আসে এগুলো নিয়ে আলোচনা পেশ করেছিলাম আল্লাহ সুবহান হুয়া মমিনদেরকে যে পরীক্ষা করেন এই পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহর কাছে উত্তীর্ণ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে পুরস্কার রেখেছেন তার নাম হচ্ছে জান্নাত আমরা আজকের যে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের কিছু অঙ্গীকার আছে ওয়াদা আছে সেগুলো নিয়ে কোরআনুল করিমে আল্লাহ সুবাহান হুয়া তলা মমিনদের সাথে পঁচিশটা ওয়াদা করেছেন এর মধ্যে প্রথম নাম্বার ওয়াদা হচ্ছে জান্নাত ওয়াদাগুলো করেছেন সয়েন আল্লা সুবাহানহুতলা আল্লাহর ওয়াদা পূরণে কোন সন্দেহ আছে الله رب العالم النجي بوله چن ومن أصدق من الله حديثا سورة نسا ستاشي نمبر آيات الله طالب بولتشن جه الله رجع কথা شدو قطع بولار مطو كيات الله رجع بشي شدو قطع بولتی پر امون كيات الله سبحانه وتعالى سورة نسا رأخش باش نمبر آيات بولتشن ومن أصدق من الله قيلة এরপরে সুরায় তো আবার একশো এগারো নম্বর ওমান করতে পারে এমন কে আছে তার মানে আল্লাহর ওই ওয়াদাগুলো আল্লাহ অবশ্যই পূরণ করবেন আল্লাহ ওয়াদাগুলো কার কেউ হয়তো সন্দেহ করতে পারে যে হয়তো पक्ष अल्लाह सेवा নিজের হাওয়া থেকে মনের থেকে তৈরি করে কোনো কথা বলেন না তার মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কোনো কথা তিনি তৈরি করে বলেন না ইল্লা বরং আল্লাহর পক্ষ থেকে ওহি করা কেবল মাত্র তিনি তা বলেন কাজেই বুঝতে হবে ওহির এলেম ছাড়া দুনিয়াতে এলেম আসার আর কোনো উৎস নেই এটা ভিন্ন বিষয় যে নবীদের ও হাই স্বপ্নের মাধ্যম আসে আর ওইটাকে পুঁজি করে কেউ যদি আবার কোনো পীর বুজর্গের স্বপ্ন কেউ ও বলে সে ভুল করবে কারণ নবীরা যখন ঘুমান তখন তাদের চক্ষু সজাগ থাকে চক্ষু ঘুমায় অন্তরটা সজাগ থাকে হাদিসে বলা হয়েছে তানাম ও আইনানে অলকলবন দুই চোখ ঘুমায় ঠিকই তবে অন্তরটা সজাগ থাকে এজন্য নবীদের ঘুমের মধ্যে উজবঙ্গ হয় না পক্ষান্তরে নবীরা ছাড়া যত দুনিয়াতে ওলি বুজুর্গ যাই হোক না কেন ঘুমালে পরে উজবঙ্গ হয়ে যায় কারণ তাদের বায়ু হয়। এমন কি খালি উজু নষ্ট হয় না গোসল ফরজ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন মাহ্মা সাল্লাহ সাল্লাম সারিয়া সম্পর্কে দিন সম্পর্কে যা কিছু বলেন আল্লাহর নামে যা কিছু বলেন এটা নিজে তৈরি করে বলেন না বরং ওহির হির মাধ্যমে বলেন এরপরে আরো পরিষ্কার করে দিয়েছেন সুরায় আলহা কহ এই সুরার চৌচল্লিশটা বারায়াত থেকে ৪৭ সাতচল্লিশটা বারায়াত পর্যন্ত আলাইনা মোহাম্মদ সাল্লাম যদি আমার পক্ষ থেকে আমার নামে কোনো কথা তৈরি করে বলতো কথা যদি তারা তিনি রচনা করে বলতেন তৈরি করে লাকাজনা মিনহু বি তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম চেপে ধরতাম তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম তার গর্দানের সাহারক হৃদপিণ্ডের শিরা আমি কেটে ফেলতাম তাকে বলা হচ্ছে আল্লাহর নবীকে বলা হচ্ছে যদি তিনি কথা বলতেন তৈরি করে মিনহুল আমি তার হৃৎপিণ্ডের গর্দানের সাহারকটা কেটে ফেলতাম আহাদিন तुम्हारे को व्यक्ति आल्ला केरत रातना आल्ला हस्तक्षेप करते कठोर भाव क्या जाते क्यों सन्देह करते मुहम्मद सल्लाम तैरी आल्ला सुबहान ताला मोमिन संगे जहां एग्लो आल्ला पूरण करबान रखा मोम जरूरी আমরা এই ধারাবাহিক আলোচনায় এরকম পঁচিশটা করেছেন আলোচনা করবেনদের সঙ্গে করেছেন তা হচ্ছে আল্লাহিনদেরকে জান্নাত দিবেন জান্নাতটা কি আগে আমরা দেখবো আল্লাহ তালা কোথায় ওয়াদা করেছেন সৌরায় তো আবার বাহাত্তর নাম্বার তালা বলছেন করেছেন মোমিন পুরুষদের সঙ্গে এবং মোমিন নারীদের সঙ্গে মমিন পুরুষ এবং মমিন নারীদের প্রতি আল্লাহর ইং তাজহাল আল্লাহ দান করবেন যার তলদেশে নহর সমূহ জারি আছে আনহার নহরের বহু বচন নহর নদীগুলো চালু আছে আছে। হাদিসের ব্যাখ্যা আসতেছে আহার উন্নার লাবানিন দুধের নহর নাহার আসালিন मधुर नहर नहर शरा शराबर नहर ए रकम भाव अल्लाह सुबहान तैयारी कलिदीना जेथाएं चिरस्थायी थकबेना पवित्र आवास स्थल फी जाना आदमी तुष्टि प्रकाश करे न आगमन से खुशी एट प्रकाश करे नो आनंद आज आल्ला আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টি দুনিয়ার সব এবং জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বলো এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা সোরা তো আর বাহাত্তর নম্বর আয়াত এই জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে আপনি দেখবেন এদেশে বহু পীর বুজুর্গ যারা দাবি করে তাদের আলোচনায় বসলে শুনবেন যে জান্নাতের জন্য এবাদত করা যাবে না জাহান নামের ভয়তে ইবাদত করা যাবে না এরা আবার বেশি বুজুর্গ কারণ জান্নাতের জন্য জাহান নামের ভয়তে করলে শিরিক হয়ে যাবে এই জন্য এবাদত করতে হবে কি জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা বলি ঠিক আছে আল্লাহর ভালোবাসার জন্য আমরা এবাদত করব কিন্তু আল্লাহ তালাই জান্নাত চাওয়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন আল্লা তালা জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করেছেন কোরআন করিমের সুর্বই নাম্বারা বলছেন বিভিন্ন নবীদের সম্পর্কে আলোচনা করে আল্লাহ বলছেন তারা ন্যাক আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করত ন্যাক আমল করার ক্ষেত্রে ইউরে মু করতেন প্রতিযোগিতা করতেন ক্ষেত্রে তারা আমাকে ডাকে রোগাবান আশা নিয়ে কিসের আশা নিয়ে জান্নাতের আশা নিয়ে এবং ভয় নিয়ে কিসের ভয় জাহান নামের ভয় থেকে আর তারা সবসময় আমার কাছে এর ষোলো নম্বরে তালা তারা বলছেন ছানার থেকে আলাদা থাকে রাতের বেলায় তারা ঘুমায় না অবশ্য সারা রাত্রে ইবাদত করা না তাদের পিঠ তাদের পাজরের সমূহ হাড্ডি সমূহ বিছানার থেকে আলাদা থাকে তারা তাদের আল্লাহর জান্নাতের আশা করে লোভ করে আশা করে অমিনা রাহু এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে তারা ব্যয় করে অমিন রায় কাজটা করে বুঝা গেল আপনি সুসংবাদ দিন ওই সমস্ত লোকদেরকে যারা ইমা এনেছে এবং আমলে সালে হাত করেছে তাদেরকে সুসংবাদ দিন কিসের যখনই সেই জান্নাতে বিভিন্ন ফল ফল রিজিক দেওয়া হবে খাদ্য দেওয়া হবে কলু তারা বলবে কাছাকাছি মিল থাকবে কিন্তু সাদ ভিন্ন থাকবে আল্লাহ তালা এরপরে বলছেন এবং তাদের জন্য সেটা রয়েছে আজওয়ারা पवित्र स्त्री गुण पवित्र स्त्री व्याख्या रसुल्लम स्त्री कैमन हादी शरीफ अल्लाह रसुल्लमत स्त्री दुनिया मत ना दुनिया कैक दिन गोसल ना कर मईला पड़े जाए चूले मईला नाके माँ मईलाम भाव दुर्गन्ध ये सब ना अल्लाह अकबर জান্নাতা আজেন প্রথম যে দলটা প্রবেশ করবে সুরত হুমালা সুরত তাদের চেহারাগুলো গুলো হবে পূর্ণিমার রাতের চাঁদের যেরকম চেহারা এরকম চেহারা হবে যারা প্রবেশ করবে না মুখে থুথু আসবে না নাকেও তাদের কোনো ময়লা আসবে না ওলা তারা পেশাব পায়খানাও করবে না ते समस्त बर्तनगुलो स्वर्ण तैरीम तरचरा चिरुणीग पर स्वर्ण रौपे तैरीम आलु उलुभ और तरह सुगंधी उलुब्वा खूब सुगंधजुक्त उदजातियों और मिस्कु एवं तर घो मिस्कु अम्बर चेगंधयुक्त গাম বেরোয় তো খাবে যাবে কোথায় ঘামের সঙ্গে বের হয়ে যাবে ওয়া আর প্রত্যেকেরই তাদের স্ত্রী থাকবে ডবল ডবল স্ত্রী থাকবে ইউরা মিনাল হিমামিনোসনে এত সুন্দরী হবে তাদের হাড্ডির ভিতরের মগজগুলো পর্যন্ত দেখা যাবে হাড্ডির উপর থেকে চামড়ার উপর থেকে বলে এটা আবার কেমন হলো আপনার ওই যে বিভিন্ন পাথর দেখেন ওই যে কাচের ভিতরে রঙ করা থাকে গ্লাসের ভিতরে বিভিন্ন ওই যে হোয়াইট পেপার গুলো থাকে দেখবেন যে ওর ভিতরে বিভিন্ন কারুকর্য করা থাকে এরকম ভাবে তাদের ওইগুলো দেখা যাবে কাজ এটা খারাপের কিছু না এরপরে বলছেন লা লাখলাফাই জান্নাতে যারা যাবে তাদের মধ্যে পরস্পর কোন এখতলাফ থাকবে না কোন মত বিরোধ থাকবে না তাদের মধ্যে কোনো ঘৃণা থাকবে না বিদ্বেষ থাকবে না এগুলো সম্পূর্ণ তুলে নেওয়া হবে কলবহুম কল বদিন তাদের সব লোকদের অন্তরটা একজন আর অন্তরের মতো হবে একজনের একটা দিলের মধ্যে যেমন কে হয় না কয়েকটা মধ্যমা হয় না এরকমভাবে বা হলেও তারা সিদ্ধান্ত একটাই নেয় এরকমভাবে জান্নাতের যত মানুষ হবে সমস্ত মানুষের অন্তরগুলো একটা অন্তরের মতো হবে কলুবহুম তাদের অন্তর গুলো কলবনুয়া এখানে একটা অন্তর হবে একটাই অন্তর হবে ইউসাবি আল্লাহ বুকরা তম আসিয়া তারা সকাল সন্ধ্যা আল্লাহ তাসবি করবে বোখারিফ তিন হাজার নম্বর হাদিস এরকম আরো অনেকগুলো হাদিস আছে বোকার হাদিস নাম্বার চার হাজার আটশো উনআশি নম্বর হাদিসে বলা হয়েছে আল্লা রাসুল্লাহ সাল আলহিম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে একটা খীমা হবে মিল্লুতিন মুজ্ভা ফাতিন একটা গোল আকৃতির মুক্তা তারা তৈরি তার খাদেম খোদ্দম থাকবে মা যারা এক পাশ থেকে আর পাশে যারা আছে তাদেরকে দেখবে না তাদের মমিন তাদের কাছে যাবে মমিন যারা জান্নাতি হবে তারা এদের কাছে ঘোরাফেরা করবে এদের ব্যবহার করবে মিন তাদেরকে দুইটা অজান্ন দেওয়া হবে যে জান্নাতের সমস্ত বর্তন গুলো হবে চান্দিধারা তৈরি রূপার ধারা তৈরি অজান্নাতমিন কাজা এরকম আরো দুইটা জান্নাত হবে আনিয়া তু হুমা অমাফি হিমা যার সব বর্তন এবং যা কিছু আছে সবগুলো স্বর্ণের তৈরি হবে অমা বিনা রিহী রিদা আল কিবরি কিব্রি আল্লাহ তাদের মাঝে এবং আল্লাহর মাঝে শুধু দূরত্ব থাকবে আল্লাহর হেজাব আল্লাহ নুরে পর্দা এতটুকু দূরত্ব থাকবে আল্লাহর পর্দাগুলো থাকবে আল্লাহর কিবার আল্লাহর যে বরত্বের চাদর আল্লা বরস্তের বরতের চাঁদর ছাড়া তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না কোনলা এইভাবে আল্লাহর জান্নাতে প্রথম যে দলটি প্রবেশ করবে তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের পূর্ণ রাতের মতো সুমালীন এরপরে যারা জান্নাতে প্রবেশ করবে আলা আসাদ সবচেয়ে যে তারকাগুলো এই উজ্জ্বল হবে তারা পেশাব করবে না পায়খানা করবে না তারা থুতুনিক্ষেপ করবে না নাকে কোনো ময়লা হবে না আমাদের চিরুনি পর্যন্ত হবে স্বর্ণের তৈরি এবং তাদের ঘামগুলো হবে তাদের সুগন্ধি হবে উলুবা এরপরে স্ত্রীগুলো হবে আলহরুল সুন্দরী এবং সুদর্শনা স্ত্রী সমূহ আলাহ খালকে রাহিনা আলাহ সুরত আদম এই সবগুলোর আকৃতি হবে একরকম গঠন হবে একরকম চেহারা ভিন্ন ভিন্ন হবে আদমের উচ্চ হবে বোখার হিসেবে তিন হাজার তিনশো সাতাশ নম্বর হাদিস আল্লাহ রসুল জান্নাতীদের সম্পর্কে অনেকগুলো হাদিস বয়ন করেছেন আল্লাহ এদের একটা সমাবেশ হবে জাননাতে হেউরুল ইন ইয়ারফান আবি আসীন তারা এমন সুন্দর আওয়াজে তারা কথা বলবেন এত সুন্দর আওয়াজ দুনিয়ার কোন মানুষ শুনে নাই তারা কল্পনাও করতে পারবে না তারা এর মাধ্যমে মূলত আপনারা জান্নাতে যাওয়ার পরে যাওয়ার পরে যে সমস্ত সংশয় গুলো মনের ভিতরে আসবে তার জবাব দিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে তারা বলবে না আজকে এক অবস্থায় কালকে আর এক অবস্থায় এই জন্য জাননাতে গিয়েও তারা চিন্তা করবে দুনিয়ার নয়ামত সবই অস্থায়ী আল্লাহ রাসুল সাল্লাহে বলেছেন আদম লগ্ন আদাম বনি আদম বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার আদম তুমি কি চিন্তা করেছ তোমার কি জিনিস আমা আকাল তাফাফ নাই তা তোমরা যা খেয়েছ একমাত্র সেগুলো তোমার অমা লাবিস আর যা পরিধান করেছ সেগুলো তোমার অমা তা जा आल्लारे से छाड़ा जो गोमार ना तुम मृत्यु अन्या खाली मृत्यु मृत्यु रोगे आक्रांत हारंश मालिकाना शेष हो जाए मृत्यु रोगे जो आक्रांत हो मरार आगे आगे सब दान कर लाएत करसियत की पूरा कार्यकर ना तर माले दू तृतांश क्षेत्र कार्यकर है पूरा চলে গেছে এরপরে যেটা আছে ওটা চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে এজন্য জান্নাতে গিয়েও চিন্তা করবে আমাদের এই দুনিয়ার নিয়ামতের মত এগুলো শেষ হয়ে যায় কিনা আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে হরিয়া গানের মাধ্যমে উত্তর দেবেন আমরা চিরসঙ্গিনী তোমাদের সাথে থাকবো আমাদের সৌন্দর্য আমাদের আমরা কখনো তোমাদের থেকে দূর হব না সরে যাবো না এবারে আবার মনে মনে কল্পনা করবে অভিজ্ঞতাগুলো তো আছে দুনিয়াতে যখন বিয়ে করেছিলাম সুন্দরী ছিল যুবতী ছিল এরপরে আস্তে আস্তে বুড়ি হয়ে গেছে চামড়াগুলো ঢিল হয়ে গেছে মাঝখান থেকে আর হাড্ডিতে গোস্ত সরে গেছে এভাবে বুড়ি হয়ে যায় কিনা হুরগুলো আবার উত্তর চলে আসবো না चिरतरु ता चुमारी कुरन हबना आरोप प्रश्न ढूंबे दुनिया स्त्री भलो कपड़ चोपड़ दिले भलो खबर दिल्ली सन्तुष्टि पावा एक उल्ट पाल्टा हो गई हारम्जा भलो खेते हालिसे बल्ला रसूल मेहलोकना तुम्हरा बेसी दान खैर करो सदा का करो তোমরা বেশি করে লানো কথা কথা লান এরপর আল্লাহ লানা কেন আর একটা হচ্ছে তোমরা তোমাদের আশীর তোমার সবচেয়ে আপন যে তোমার স্বামী তুমি তাদের কুফুরি করো ফোর না কুফুরি করো বেশি তোমরা কুফুরি এইখানে স্বামীর অকৃতজ্ঞতাকে বলা হয়েছে দয়া করো এরপরে সোমবার আপমিনকা সেই আন তোমার তাকে সামান্য কোন ত্রুটি বিচ্ছুতি সে দেখে ফেলে। মা রায় তুমিনকা খইরান কত্তু তোমার থেকে আমি কখনো কোনো ভালো কিছু পাই নাই বোখারের হাদিস এটা সেই হাদিস বাইরে আমার এটার দ্বারা মেয়ে লোকদেরকে আপনারা ঘরে গিয়ে আবার মহিলাদেরকে উত্তক্ত করেন না এটার দ্বারা মহিলাদের একটা বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে যাতে করে তার সংশোধন হয়ে যায় কোরআনে একটা আয়াতে আছে কোরআন করিম আল্লাহ আপনার দেখেন শয়তানের চক্রান্ত সম্পর্কে আল্লাহ বলেছেন কানা, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ব্যাপারে কি বলেছেন সুরাই ইসলু দেখেন ইন্দা তোমাদের চক্রান্ত বড় মারাত্মক তাহলে বোঝা গেল শয়তানের চক্রান্তকে আল্লাহ বলেছেন দুর্বলফা আর মহিলাদের চক্রান্তকে আল্লাহ কি বলেছেন ইন্নাকাই দেখুন না অজিম তোমাদের চক্রান্ত বড় মারাত্মক এই জন্য এটার দ্বারা কি আসলে তিরস্কার উদ্দেশ্য না এইগুলো যাতে না করে সেজন্য যে বাসায় গিয়ে আবার এই বয়ান নকল করে আপনারা উল্টাপাল্টা লাগাইবেন না কারণ মহিলাদের অনেক প্রশংসাও কোরআনে করেছে আল্লাহ তারা বলেছেন আল্লাহ করে অলাইস আজ্ঞা তুলনা করার ক্ষেত্রে আমরা কি বলি একটা বড় জিনিসের সঙ্গে ছোটকে তুলনা করি তাই না আল্লাহ কি করেছেন অলাইস আজ্ঞা কারু কাল উংসা কোরআনে আছে পুরুষ মেয়ে লোকের মতো না এটা ওই যে মারিয়াম আলাাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার আব্বা ভেঙে পড়লেন কোরআনে আছে ফাল্মা বাদা এমরাত এমরান সে মাননত করেছিল সুরায়ে আল এমরানের ৩৫ নাম্বার হাতে আছে এই যে কলাত ইমরাত এমরান আরব বি ইন্নি নাজারতুলা কামাফি বাতনি মোহারারান পাতা কব্বাল মিন্নি আল্লাহ আমার পেটে যেটা আছে আমি তোমার ঘরের জন্য খাদেম বানিয়ে দেবো আমি মাননত করলাম। मुक्त कर दीब तुम्हें कबुल करो इन्न सामीओल आलिम तुम्हें तो सर्वश्रोता सर्वज्ञता मुखर कथा सुनो अंतर खबर जान तुम सब बुझाता जख्चा प्रसव करल इन्नी अल्लाह तो मे सन्तान जन्म दिए एख तुम घर क्या खाद्यम बनाब যে পুরুষ মেয়েদের মত না তার মানে কি তাহলে এখানে মেয়েদেরকে পুরুষের চেয়েও আল্লাহ তালা গুরুত্ব দিচ্ছেন ও ইন্নি তুহা আমি তার নাম রেখে দিচ্ছি মারিয়াম আমি তাকে এবং তার সন্তানদেরকে বিতা মুক্তি কবু হাসান দীর্ঘ আয়াত আমি ওই আলোচনা করছি না যেহেতু মহিলাদের একটা প্রসঙ্গ চলে আসলো এই পক্ষে কিছু বলে দিলাম ছাড়াও আল্লাহ তালা এমরাতে ইমরান এমরাতে ইমরাতে ফেরা আমাদের স্ত্রীর প্রশংসা করানো করেছি যাই হোক জান্নাতে যাওয়ার পরেও দুনিয়ায় যে সকল মেয়েরা স্বামীকে জালাতন করে তাদের কথা বলছে তাদের কথারা মনে পড়ে যাবে হরুরা গান শোনাবে আমরা সবসময় তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব আমরা সবসময় হাসি খুশি থাকব, আমাদের চেহারায় কখনো বিরক্তি আসবে না আমরা কখনো অসন্তুষ্ট হব না জন্য হাজার হাদিসটা চৌষট্টি নম্বর হাদিস হাদিসের দরজা সম্পর্কে বলা আছে হাদিসটা গরিব দরজার হাদিস এমনি ভাবে আল্লাহ রাসুল সাল সাল্লাম অসংখ্য হাদিস জান্নাতে প্রশংসা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে এত নেয়ামত আল্লাহ তারা তৈরি করে রেখেছেন এই বয়ানগুলো করার পরে আল্লাহ রাসুল সাল সালাম নিজে দেখেছেন কিন্তু মানুষকে বোঝানো যাবে না আমরা এক কোটি বা দশ লাখ এগুলো কল্পনা করতে পারে কি পরিমাণ হবে কিন্তু যদি বলা হয় অসংখ্য এটার কল্পনা করাও মানুষের পক্ষে সম্ভব না কারণ মানুষের যত ক্ষমতা সবগুলো সীমিত মানুষের দৃষ্টি সীমিত एक निर्दिष्ट सीमाना पर्तन देखे तर देखते मानुषे श्रवण शक्ति सीमिति सीमान आवाज़ से सुनते भाए तार पर शुने मानुषे ज्ञान मानुष्य कल्पना शक्ति सीमित तदिष्ट परिणाम ज्ञान तीमाना आयत् करतेपर तर करते आल्ला रसुल्लाह आल व्ल्लम जाननाथ बयान करते गई एक कथा दी আবু হরার থেকে আসে তিন হাজার বলছেন যে আল্লাহ তালা বলেছেন কে বলেছেন রাসুল সাল্লাম যদি বলেন যে আল্লাহ বলেছেন আর ওইটা কোরআনের আয়াত না থাকে আমি আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি কি তৈরি করে রেখেছি মালা ইন রাত যা কোন চক্ষু কোনদিন দেখে নাই ওলা উজুন যা কোন কান কোনদিন চক্ষু কোনো দিন দেখে নাই কান কন্দে শুনে নাই তার এই কথা বলে দলিল পেশ করলেন কোরআন দিয়ে প্রাণী জানে না বুঝতে পারে না তারা কল্পনাও করতে পারে না মা উখফিয়া লাহম মিন কুর্রাতে আয়ুন তাদের চোখের শীতলতার জন্য তাদের অন্তরের প্রশান্তির জন্য আমি কি তৈরি করে রেখেছি আল্লাহ বলেছেন কি তৈরি করে রেখেছি কেউ জানে না কত নেম তৈরি করেছেন আল্লাহ একবার আমরা তখন পাওয়ার পরেই জানবো ঠিক না। আল্লাহ তালা কোরআনে নাম গুলো বয়ান করে বলেছেন অফিদা আলিকা ফালিয়াত পাওয়ার জন্যই যারা আগ্রহ করে যারা আশা করে দুনিয়াতে তৈরি করব করব আরাম আল্লাহ বলছেন এইগুলোর পিছনে না পড়ে অফিদা আলিকা ফালিয়া না ফাসিলা ফিসুন এর জন্য যেন যারা আগ্রহী তারা যেন এর পিছনে আগ্রহ করে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কালিমী আয়ো বলছেন সুরাইয়াসিন পঞ্চান্ন থেকে শুরু করে আটান্ন আগ পর্যন্ত আলম বলছেন নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে তারাও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে অববিষ্ট থাকবে ছায়ার মধ্যে জান্নাতের গাছের তলের চেয়ার থাকবে সেখানে আরামে বসবেন সেখানে তাদের জন্য থাকবে ফল ফল আদি এবং থাকবে তারা যা চাইবে তাও এরপর আল্লাহ বলছেন সালামুন কৌলাম মির রব বিহিম অসীম দয়ালু তাদের রবের পক্ষ থেকে বলা হবে সালাম আল্লাহর পক্ষ থেকে কি বলা হবে সালাম সালাম বলা হবে এর চেয়ে আনন্দের কিছু আছে আল্লাহ রো বলেছেন তোমরা প্রতিযোগিতা করো তোমরা দৌড়ে যাও তোমরা দৌড়ো কিসের জন্য দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য দুনিয়ার বিশাল তালিকা করার জন্য আল্লাহ বসা সারে হো ইলাগেরা তিম্মির রব্বিকুম তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য যা তৈরি করা হয়েছে কাদের জন্য মোত্তাকিনদের জন্য আলেম একশো তেত্রিশ নাম্বার আয়াত এরপরে আল্লাহ রাবুর আলম বলছেন असहाबुल जान्नात जाननाते जाार पर করেছিলেন আমরা তা সত্য পেয়েছি আমাদের আল্লাহ তালা সব দিয়েছেন এবারে তোমাদেরকে জিজ্ঞেস করি ফাহাল তুম মা ও আদা রব্বু হাক্কা তোমাদের রব তোমাদের সঙ্গে যাওয়া আদা করেছিলেন ঠিকমতো পেয়েছে তো আল্লাহর হুকুম না মানলে যে শাস্তির কথা আছে সেই শাস্তিগুলো ঠিক মতো পেয়েছ তারা বলবে করছি এর মধ্যে তাদের মধ্যে একজন ঘোষণাকারী এলান করবে মোয়াজিন আজান দিবে ঘোষণা করবে আজান মানে কি ঘোষণা করা আল্লাহুল্লাহমিন কোরআনে আরো আয়াত আছে কোরআনে আর একটা আয়াত আছে সৌর আরাফের ৪৮ থেকে একান্ন নাম্বার আয়াত পর্যন্ত বলা হয়েছে আরফে কিছু লোক থাকবে যারা জান্নাতেও না জাহান না মাঝামাঝি কোরআন আছে আল্লাহ তারা বলছিলাম খেলাধুলা করতাম ইয়ারি ফোনি তাদের আলামত দেখে তাদেরকে চিনবে একবারে ডাকবে কালুমাগ্ন আল্লা র বলছেন যেদেরকে তারা ডাকবে তোমাদের দল তোমাদের বড়াই তোমরা করতে আজ তোমাদের তা উপকার আসে নাই জান্নাতিরা জাহান্নদেরকে বলবে আল্লাহ রব্বুর জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবো আলাইকুম, তোমাদের আর কোনো ভয় নেই বড় কষ্ট করেছে দুনিয়াতে তোমাদেরকে ভয় দেখানো হতো উৎখাত করা হতো তোমাদের শহর থেকে বের করা হতো তোমাদেরকে মস্তিদে জায়গা দেওয়া হতো না সব জায়গা থেকে বের করে তোমাদেরকে উৎখাত করা হলো এখন আর কোনো ভয় নেই ওলা তুম তাহানুন তোমাদের কোন চিন্তা নেই কোন চিন্তা আছে মমিনদের এইগুলো যে আমরা বিশ্বাস করতাম তাহলে দুনিয়ায় যত কষ্ট আসুক আমাদের কোন চিন্তা আছে বাইরা আমার সেজন্য খুব খেয়াল করে আমরা এগুলো খেয়াল শুনবো আল্লাহ তারা বলছেন নাদা নার এবারে আসা যারা জাহান্নামি যারা তারা জান্নাতিদেরকে দেখে বলবে বলবেন জান্নাতি এত বড় বিষয় তোমার দেখবে কেমনি দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন দেখার ব্যবস্থা আল্লাহ করবেন এখন আমরা দেখি না টেলিভিশনের দুনিয়ার কিছু এরকম আল্লাহ তারা দেখার ব্যবস্থা করে দিবেন এটা এজন্য ওদের জ্বালা আরো বৃদ্ধি করার জন্য এবারে জাহান নামিনা বলবে আমাদেরকে একটু পানি দাও না পানি একটু ছেড়ে দাও আফিদু একটু বাইরে দাও রাজা কক্লাহ আর তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছে ওর থেকে সামান্য সিলাটি দেওয়া তোমাদেরকে আল্লা কোরআনুল এগুলো জান্নাতের আয়াত অনেক আল্লাহ তালা এরপরে বলছেন জান্নাতে যাওয়ার পরেই না খালি যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে তুই বললেই খেলি চলবে না কামু এরপরে তারা অটল থাকলো রব কামক আল্লাহকে স্বীকার করলো রব মানে আল্লাহ আমাদের সক্ষমতার মালিক আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার রক্ষা কর্তা আল্লাহ আমার জীবনদাতা দাতা খাদ্য দাতা সব দেওয়ার মালিককে আমার আরামদাতা আমার কষ্টদাতা সব কিছু কার জন্য এইটা তারা বিশ্বাস করবে আবার আর এক জায়গায় গেলে ঘুরে যাবে না আল্লাহ তারা বলছেন তাদের প্রতি ফেরস্ত অবতীর্ণ হবে মৃত্যুর সময় তাদের কাছে ফেরেস তারা যাবে দুনিয়া তাদেরকে ফেরত বলবে আল্লাহ তাহাজ তোমরা ভয় পেও না আর চিন্তাও করোনা আল্লাহ দুনিয়ার সব সময় মোমিনদের সঙ্গে যায় যে মোমিনরা হকের উপর অটল থাকবে রব বলে থাকবে তাদের সঙ্গে বলছি হা আল্লাহ আর এখানে বলা হয় না সময় অনেক সময় এগুলো ব্যাখ্যা করতে আমরাও বলে থাকি যে মরণের সময় আসবে কিন্তু মরণ বলা হয় না এটা করোনা আয়াতে স্পষ্ট আছে তাদের উপরে ফেরেস তারা অবতীর্ণ হয় সব সময়ের জন্য আল্লাহ তোমরা ভয় করো না তাহা জানো তোমরা চিন্তাও করো না ভয় করোনা এখন কি হবে চিন্তা করো না ভবিষ্যৎ কি হবে আল্লাহ তাহা জানু দুশ্মনের এত বড় অস্ত্র এত শক্তি এত কিছু আছে আমি কি করব ভয় হচ্ছে আবার চিন্তা হচ্ছে যদি এরকম হকের উপরে থাকি তাহলে তো আমাদের ভবিষ্যৎ কি হবে বাইরা আমার অনেকে আমাদেরকে পরামর্শ দেয় হেকমা হেকমা আমি আলোচনা করেছি বাইরা আমার পরিষ্কার হবেন আল্লাহর দিন আমাদের জন্য ঠেকা নয় আমরা মরে গেলে দিন শেষ হয়ে যাবে এইটা যদি হতো আল্লাহর নবী বদরের যুদ্ধে কেন আসলেন এই চিন্তা করলেন না আমরা ৩১৩ জন মানুষ মাত্র ওরা এক হাজার সশস্ত্র যোদ্ধা আমাদেরকে মেরে ফেললে তো ইসলাম শেষ হয়ে যাবে আর ওই সময় তো তাই ছিল আমাদের দৃষ্টিতে আমরা মরাল ইসলামের কাজ করা বহু লোক এখনো দুনি আছে ওই সময় ওই তিনশো তেরো জনের আমাদের আল্লাহর নবী নিজেও আছেন আল্লাহর নবী শহীদ হয়ে গেলে আর কেউ আছে এই সময় চিন্তা করলেন না ওই সময় হ্যাকমা চিন্তা করেন নাই जदि सत्य कथा बी मद्रासा बंद हो जाए होल आपनारा जान्ला उमर हाफिजाउल्ला जो ताक हल शायक उम के कुफ्फा हाथ जो अर्पण ना सब शेष हो जाए हामला कर मूर्ति जो भांगार सिद्धांत हल पूरा दुनिया कूफ्फारा इसे बल मूर्ति भांगा जा ওনার সঙ্গে যারা ছিল তারা অনেকে পরামর্শ দিল মূর্তি ভাঙলে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে আমাদের সব আফগানিস্তানের আমাদের যে একটা তালেবানদের একটা হুকুমত এস খেলাফতের ধ্বংস হয়ে যাবে ওমর যেই খেলাফত ব্যবস্থা মূর্তি ভাঙতে পারবে না আর যেই খেলাফত ব্যবস্থা একজন মমিনের নিরাপত্তা দিতে পারবে না এইরকম খেলাফত ব্যবস্থা ঠিক এরকম দরকার নেই ভাইরা আমার আমরা খেলাভত টিকেব না মমিনদেরকে রক্ষা করবো কোনটা আজকে আমরা খেলাভিনদের পথ থেকে অর্থাৎ দিন ঠিক রাখা একজন মমিনের নিরাপত্তা এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি করি আমরা মাদ্রাসা মসজিদ নিজেদের নিরাপত্তায় সব চিন্তা করে হকের কথা বলি না আবার যারা বলে তাদের থেকে লোকদেরকে সাবধান করি তোমাদের তালিকা তৈরি করতেছে কিন্তু মার গেলে কিন্তু পুলিশ ধরে ফেলবে আর জসীম ভাইয়ের পিছনে গোয়েন্দা ঘরে কাজী দেখে কারা আছে আল্লাহ তারা এই জাতীয় লোকদের চরিত্র কোরআনুল করিমের সুরা আহাব তেত্রিশ নম্বর সুরা ষাট নম্বর আছে সুন্দর করে বলেছেন যদি মুনাফেকরা এবং ওই সমস্ত লোকেরা যাদের অন্তরের মধ্যে রোগ আছে রোগি এবং মদিনায় যারা অপপরচার করে যারা বিভিন্ন রকমের কি করে অনেক লোক বিভিন্ন তালে কাজ করে কিছু আছে এখানে যাইও না গোয়েন্দারা ধরে ফেলবে কিছু লোক আছে যসীম সব ঠিক আছে কিন্তু নেতৃত্ব দিতে পারে না আমার কোন দল আছে যে নেতৃত্ব দিব কিছু লোক আছে এরকম শুনি আমাদের সাথেই চলে প্রচার করে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই আমি তো নেতৃত্ব দেইও না দেই নাকি আমার কোন দল আছে দল থাকলে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন আমার দলই তো নাই এটা পরিষ্কার আমি যেটা মস্তিরে বলি घरे बो भरे बो एक कथा को दल नाई दल आल पक्षे किना कुरान हदीसर पक्षे जर दूटा जिन क्लियर आता हेदा जिहदा ते पक्षे कत दुनिया जेको प्रान थकुक ता कुरान सुंदर पक्षे थक ते कुरान सुंदर विपक्षे जब चले जा এটা পরিষ্কার আমাদের কোন দল নেই এটা পরিষ্কার করে দিচ্ছি যুগে যুগে বিভিন্ন ইমামরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন কাজ করেছেন বোখারির কোন দল ছিল এবং আহমদ হাম্বরের কোন দল ছিল এবং মালেকের কোন দল ছিল কোন দল ছিল না তারা ইসলামের কাজ করে গেছেন আমরাও সেরকম কাজ করছি ইসলামের জন্য কোরআন এবং আদিস অনুযায়ী बर्तमान समय सब चे बार प्रयोजन एक नम्बर आकी नंबर की तुम दुनिया जेको प्रे आपल आपनारा जान कसीम भाईर आल्ला जोीम भाई के बारो प्रयोजन नाई कथागुलो प्रचार करारो प्रयोजन नाई যে আপনার লেকচার গুলো আমরা অন্যকে দিচ্ছি এতে জসিম ভাইয়ের মধ্যে অহংকার আসতে পারে কোরআন হাদিস মনে করে আল্লাহকে খুশি করার জন্য জসিম খুশি করার জন্য না পরিষ্কার কাজে এটা আমি মাঝখানে একটা মমতা বলে দিলাম এইরকম অপপ্রচার যারা করে মোদিনা এরকম ছিল এই করা এর থেকে বিরত থাকবেন আল্লাহ তারা তিনটা শব্দ বলেছেন যদি এরা যদি বিরত না থাকে আপনাকে তাদের উপর আমি করে দিব অর্থাৎ তাদের ক্ষতি হবে বাইরা আমার আলোচনা হচ্ছিলাম অটল থাকা কি হবে তা দরকার নেই शत्रु कत बड़ शक्तिशाली ममिन कारण दुनिया शांति मृत्युदंड ठीक तो मृत्युदंड चाह जरा मरते चाय तुम्हें तेजे कमने तुमरा तो जरा बाचते चाय तेईते चाय त যারা আল্লাহর জন্য মস্তৃ চায় জীবন দিতে চায় তোমাদের পক্ষে তাদের মোকাবেলা করা সম্ভব নয় এজন্য রাখতে হবে আজকের ভয় করে ওই সমস্ত মমিনদেরকে যারা তাদের মা জন্য, যারা তাদের মমিনদের রক্ষা করার জন্য নিজের বুকের সঙ্গে বোমা বেঁধে গিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ওই সব মমিনদেরকে ওরা সবচেয়ে বেশি ভয় করে আর এই জন্যই দেখবেন এখন একদল দালাল মৌলভী পাঠিয়ে দিয়েছে মোকাবিলা করতে পারিটা মোকাবেলা করা আজকে এখানে আমি একটা বোম নিয়ে নিজের সঙ্গে এখানে উড়িয়ে দিই আপনারা যে এত শত শত লোক এতগুলো শত শত লোক কোন কাজ করতে পারবেন একজন লোক যদি বোমা নিয়ে বলে যে দিলাম সব দূর তাহলে এটা মনে রাখতে হবে যে মর্তে আসে তার মোকাবেলা করা সম্ভব আজকে দুনিয়াতে ওদি খ্রিস্টানরা যখন মুসলিমদেরকে নির্যাতন করছে আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে আপনার বোনকে আপনার সামনে থেকে ধরে নিয়ে যায় তখন কি আপনি বসে ফতুয়া তালাশ করবেন না আপনার কাছে যা আছে তার হামলা করুন কোনটা আজকে যারা ফতুয়া ত্রাশ করে তাদের যান বুঝতে হবে ওরা ওই ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিজের বোন মনে করে না যদি ওদেরকে বোন মনে করত ওই আবু গরিব কারাগারের মা বোনদেরকে যাদেরকে প্রতি রাতে দশটা বিশটা পঁচিশটা আমেরিকান সৈন্যরা ধর্ষণ করে এদেরকে এরা নিজেদের বন মনে করে না যদি বন মনে করত তাহলে আর ওই ফটুয়া না দিয়ে বলতো যা মুসলিম যুবকেরা তোমরা প্রত্যেকে নিজের সঙ্গে এক একটা বম নিয়ে বুলেট হয়ে তোমরা ওখানে হামলা করো ওদেরকে উদ্ধার করে নিয়ে আসো ফতুয়া এই সমস্ত মুফতিদের ফটো একে মানে না কি ফতো দেয় এই মুফতির ফটো এরা না এমনি ফতুয়া দেয় এই মুফতিদের ফতুয়া মুসলিমদের কাছে যাই হোক বলতে সম্পর্কে নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ আল্লাহ কামু এবং সকল ক্ষেত্রে তারা অটল থাকে তারা ভয় করে না প্রতি মুহূর্তে অভয় দিতে থাকে আল্লাহ তু তোমরা ভয় করো না অযুবকের এটা খালি করে নেয় শোনার জন্য না আমাদের কি বলছে কাদেরকে বলছে মনে প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে বলা হচ্ছে আল্লাহাফু करोना वाला, करोना। तुम भय नहीं तुम्हारा वही जान्न जो सुसंब ग्रहण करो जहा तुम्हे के वादा के कार शुरूती वाग कार आल्ला के वदा खिलाफ कर এরপরে বলা হচ্ছে নাহনু আউলিয়া উকুম, খেরা নাহানু আউলিয়া উকুম আমরা তোমাদের বন্ধু আছি আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি আউলিয়া উকুম ফিল হায়াত ইদুনিয়া দুনিয়ার জীবনে খালি মরণের সময় না কোন সময় ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে আছি ভোগ করতে পারো নাই এবারে তোমরা জান্নাতে প্রবেশ করো ওয়ালাকুম ফি হা মাতি তোমাদের নবস তোমাদের মন যা চাবে তাই পাবে ওলা কুম ফি এবং তোমরা সেখানে যা কিছু ইচ্ছা করবে সাবি করবে সব দেওয়া হবে নজুলাম মিন গফুর রহিম এটা হচ্ছে মেহমানদারি কার পক্ষ থেকে মেন গফুর রহিম রহমানুর রহিম অতিশয় দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যা চাবে তাই পাবে এক কথায় বলে দিল নজুল মিন গফুর রহিম এক গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি এই আয়াত শুনে একজন লোক বলল যে জান্নাতিদের মধ্যে একজন কৃষক হবে কৃষিবিদ জান্না কৃষক জাননাতে যাবে আল্লাহ রাসুলকে প্রশ্ন করি আসল্লা চাষ করবো রোপণ করবো আস্তে আমি তো আমার তো এগুলো দেওয়া হবে কিনা আল্লাহ রসুল হা এগুলো হবে এবং তুমি যখন চাষ করবে তখন দূরত্ব এত নিয়ামত দিলাম এর পর তৃপ্তি হল না একজন কৃষক ছিল আমাকে সবাই তাকাচ্ছে সে যে এই কৃষক হয়তো আনসারিদের ও কিন্তু কৃষক আল্লাহ হাসলেন তো বোঝা যায় জান্নাতে না আল্লাহ বলেছেন যে একেবারে যা চাবে তাই বাবা আল্লাহমা যে জান্নাতেরাদা করা হয়েছে সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে আনহার মা ইন গায় কতগুলো নহর যেই নহরের পানিগুলো গুলো নির্মল পানি ওয়ানহার উম্মিন এবং কতগুলো নহর থাকবে দুধের নহরিয়া কোনো পরিবর্তন হবে না স্বচ্ছ মধুর নহর থাকবে সেখানে সব রকমের ফল থাকবে অতিরিক্ত থাকবে তাদের রবের পক্ষ জ্বালিয়ে দেবে সেই ব্যক্তিকে সমানোরানিমে জান্নাতের অনেক বয়ান দিয়েছিলেন বলতে গেলে জান্নাতের বয়ান শেষ হবে না অজাজুম বীমা সবরু জান্ন হারিরা আল্লাহ রা যে সবর করেছে জুল্যাতন তাদের উপর এসেছে তাদেরকে তিরস্কার করা হয়েছে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে আল্লাহ আলামিন রাহু রব্বু হুম বিমা সবরু জান্ন হারিরা তারা যে সবর করেছে তার পরিণামে তাদেরকে জান্নাত এবং রেশমের পোশাক পুরস্কার দান করা হবে মুহ তারা সেখানে থাকবে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিকা তাদের উপরে সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকা সমূহ তাদের সম্পূর্ণ করা হবে একেবারে ফলের থোকা মুখের সামনে তাদের পাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও स्फूटित स्वच्छ पान पत्र रूपर न्याय और तरह चार प्रदीक्षण करोर তুমি তাদেরকে মন দেখলে বিক্ষিপ্ত মুক্তা মতো মনে করবে সেখানে কিশোররা থাকবে বালকরা থাকবে যারা তাদের চারপাশে পানি পান করাবে তুমি তাদেরকে দানাগুলো মনে করবে আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য বিরাট সাম্রাজ্য তোমার বিশাল সাম্রাজ্য থাকবে সবুজ ও পোশাক এবং আল্লাহ বলছেন বাইশ নম্বর হাত পড়লাম আল্লাহ তারা বলছেন কি এত বড় কাজটা করে দিলাম ধন্যবাদটা দিল না পর্যন্ত আল্লাহ তারা বলছেন ওয়াকা নাসা তোমাদের সব চেষ্টা এবং প্রচেষ্টার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানানো হবে ধন্যবাদ দেবেন কে আল্লাহ একবার এইটা পাবো না দুনিয়ার নেতা নেত্রীদের আশীর্বাদ পাব লেখা আছে অমুকে আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট তাদের জন্য রয়েছে থাকবে বিশ্রাম এবং উত্তম জীবন উপকরণ ও সুখময় জান্নাত আর বলছে আমা ইনকান আমিনা সাবিল আর যদি ডান পাশের লোক হয় ডানপন্থী হয় বামপন্থী না আর আছে এই যে এভাবে এইটা যারা মূল্যায়ন করতে পারবে যারা বুঝতে পারবে তারা দুনিয়ার কোন নির্যাতন দুনিয়ার কোন কষ্টকে তারা মনে রাখবে না ফেরাও এত বড় সৌকাত আর ইসানের ভিতরে থেকেও তিনি যখন এই নিয়ামত গুলোর উপলব্ধি করতে পারেন করা আল্লাহর কালামকে বিশ্বাস করলেন তখন তিনি কি বলছিলেন আল্লাহ আকবার আমার মনে হয় জান্নাতের এই চিত্রটা ফেরাউনের স্ত্রী যত সুন্দর বুঝতে পেরেছে দুনিয়ার আর কেউ অত বুঝতে পেরেছি না আসন্দ স্ত্রী যখন বলল রব্বি হে আমার রব ইবী ফিল জাননা আল্লাহ তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর নির্মাণ করো কার কাছে কি সুন্দর দোয়া আল্লাহ एन दा भाई जानना तुम जानना एक घर तैरी करो मार्न एन दा तुम्हें जन्ना तो एंदा का, का जे घर टे कि तुम्हारे আল্লাহ তুমি আমাকে আসো আসো তোমরা আমার কাছে দোয়া করেছিলে আমাকে ঘর বানাবার জন্য বলেছিলে আমি তোমাদের জন্য ঘর তৈরি করেছি এই হান্নফসিল মুতাইন্না बान्डार अंतर्भुक्त गोलान जाओ फीफी जान्ती प्रवेश करो अल्लामीन एरक কোরআ অসংখ্য আয়াত নাজিল করেছেন এরপর আল্লাহ রব্বুলা এর চেয়ে আরো ভালো চাষে তা বলবো কি এরা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির মধ্যে থাকবে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে সুর আলম রানের পুনর নম্বর আয়াত এভাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদের সম্পর্কে বলেছেন শেষে গিয়ে তারা বলবে কি গিল্লিন আমি তাদের অন্তরের থেকে সমস্ত ঈর্ষা একজনের নেমত বেশি আরেকজনের কম জান্নাতে স্তর থাকবে এটা দেখে আবার ঈর্ষা হবে না ঈর্ষা হলে তো আবার মুশকিল কষ্ট হয়ে যাবে কেন এই কষ্ট থাকবে না আল্লাহ বলছেন সুরায় তারা বলবে আল্লাহ সমস্ত प्रशंसा अल्लाहर जो जिन्हें न्यामत गुला दान आल्लात ना दूत दुनिया तवा जश्सएत दर मालिक पी हिदायत दर मालिक तरह पार करो जाननाते ठीक नाया पर না লাউলা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন আল্লাহ যদি হেদায়ত দান না করতেন আমরা তাহলে হেদায়েত হেদায়তাম না হেদায়তার মালিককে গোয়া কর্ম কাছে হেদায়তের জন্য বাইরা আমার আর রহমান সুরাই বিস্তের আলোচনা আছে আপনারা সেগুলো করে নেবেন আল্লাহ তারা বলছেন সেখানে সব ফলগুলো জোড়ায় জোড়ায় থাকবে মুত্তা কি না बड़ बड़ान दिए दृष्टि स्वमर प्रति दृष्टि सीम्धकारी महिला जगह के इतिपूर्व पुरुष स्पर्श करें আল্লাহ তারা বলছেন এহসানের বিনিময় এহসান সারা কিছুই হয় না আল্লাহ তারা আমাদের এই সামান্য চেষ্টা গুলোকে আল্লাহ এহসান বলে গ্রহণ করেছেন সুহান আল্লাহ কি আল্লাহর অনুগ্রহ আল্লাহ সেখানে রয়েছে জান্নাত যেখানে আছে নেয়ামত সমূহ আঙ্গুর আছে আনার আছে এরপরে এই সব আয়াত গুলো আর রহমান সুরের ভিতরে আছে আপনারা এগুলো পড়বেন পরে পরে জান্নাতের আয়াতগুলো যত আমরা পড়বো অত আল্লাহর জান্নাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে জাহান্নামের দুনিয়ার কষ্টগুলো আমাদের কাছে মেলান হয়ে যাবে আল্লাহ তারা বলছেন في صدر مخدود وطلح منضود وذل ممدود ومائل مسكوب وفاقية كثيرة لا مطوعة ولا ممنوع وفرش مرفوع إنا أنشانهن إنشاء فجعلناهن أبقارا وربا أطرابا لأصحاب اليمين سلط من الأولين وسلط من الآخرين الله رب العالم بلسنا أصحاب اليمين دان دقر دول أرها دان دقر دول কতই না সৌভাগ্যশীল তারা থাকবে ফিস কাটা বিহীন বড়ই গাছের নিচে আর কি গাছের নিচে একেবারে থোকা ভরা করা এবং সদা প্রবাহিত পানির পাশে নহর থাকবে অফীন কাসির এবং প্রচুর ফলমূলে ভরা থাকবে সেই নহরের পাশে আল্লাহ তালা বলছেন লা যা কোনদিন শেষ लोक डान पंथीजर পূর্ববর্তীদের থেকে এবং আল্লাহ করো না এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করা তারা যেন করে জান্নাতের শেষ দিকে যারা প্রবেশ করবে তাদের কিছু আদিশ আছে আল্লাহ রাসুলাম বলেছেন যে শেষে যে জান্নাতে প্রবেশ করবে আমি জানি সেই লোকটা হবে এরকম যে আল্লাহ তালা তাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন সে জান্নাতের কাছে গিয়ে দেখবে যে সব লোকেরা জান্নাত চলে গেছে আল্লাহ মার তো কিছু নাই আমি আর কি পাবো এখানে আল্লাহ তালা বলবেন যাও গিয়ে তারপরে সে চাবে আল্লাহকে আরো চাও আরো চাবে এরপর আল্লাহ তালা বলবেন যে তুমি যা চাইলা এরকম আরো দশ দুনিয়ার সমতুল্য তোমাকে দেওয়া হল सुबहान क्या तला वा नहीं आलोचना हल्ला तला पचिशा जिनि वदा कर जान्नर आलोचना करल्ला सुबहानला के जान्नर पावर क्यागलो कर दरकार सेगल करारण कर এবং জান্নাতিদের জন্য যে নিয়ামত আল্লাহ তারা বললেন সেগুলো আমাদেরকে প্রবার তো ভিগ্গুলিন